ষষ্ঠ অধ্যায়ে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় প্রভুর যতক ভক্ত বৃন্দ হ্যানো মতে মহাপ্রভু নিত্যানন্দ চন্দ্র করে কীর্তন আনন্দ বৃন্দাবন মধ্যে যেন করলে ন লীলা সেই মত নিত্যানন্দ স্বরূপের খেলা অকৈতব রূপে সর্বজগতের প্রতী লওয়ায়েন শ্রীকৃষ্ণ চৈতন্যরতিমতি সঙ্গে পারিষদ ঘন পরম সর্বনবীপে ভ্রমে মহাজ্যোতিরধাম অলঙ্কার মালায় পূর্ণিত কলেবর বর কর্পুর তাম্বুল শোভে সুরঙ্গর দেখি রাম নিত্যানন্দ প্রভুর বিলাস কেহ সুখ পায় কারো না জন্মে বিশ্বাস সেই নবদ্বীপে এক আছেন ব্রাহ্মণ চৈতন্যের সঙ্গে তান পূর্ব অধ্যয়ন নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বিলাস চিত্তে কিছু তান জন্মিয়াছে অবিশ্বাস চৈতন্য চন্দ্রতে তার বড়দৃঢ় ভক্তি নিত্যানন্দ স্বরূপের না জানেন শক্তি দৈবে সেই ব্রাহ্মণ গেলেন নীলাচলে তথায় আছেন কত কতদিন কৌতূহলে প্রতিদিন যায় বিপ্র সে স্থানে পরম বিশ্বাস তান প্রভুর চরণে দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিবৃতে চিত্তে ইচ্ছা করিলেন কিছু জিজ্ঞাসিতে বিপ্র বলে প্রভু মোর একদন করিমু তোমার স্থানে যদি দেহ মন মরে যদি ভিত্ত হেন জ্ঞান থাকে মনে ইহার কারণ প্রভু কহ শিবদনে নবদ্বীপে জ্ঞান ইত্যানন্দ অবধুত কিছু তো না বুঝমুই করেন কিরূপ সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন কপ্পুরতাম বল সে ভজন সর্বক্ষণ ধাতুদ্রব্য পরশিতে নাহি সন্ন্যাসী রে সোনারূপা তাহার কলে বরে কাশায় কৌপিন ছাড়ি দিব্যপট্টবাস ধরে নন্দন মালা সদাই বিলাস দণ্ড ছাড়ি লৌহ দণ্ড ধরেন বা কেন সূত্রে আশ্রমে থাকেন সর্বক্ষণে শাশ্রমত মুইতান না দেখো আচার এতে কে মহার চিত্তে সন্দেহ অপার বড়লোক বলি তারে বলে সর্বজন তথাপি আশ্রমাচার না করেন যদি মোরে ভিত্ত হেন জ্ঞান থাকে মনে কি মর্ম প্রভু কহ শিবদনে সুকৃতি ব্রাহ্মণ প্রশ্ন কইল শুভক্ষণে অমায় প্রভুতত্ত্ব কহিলেন তানে শুনিয়া বিপ্রের্ক্য শ্রীগৌর সুন্দর হাসিয়া বিপ্রের প্রতি করিলা উত্তর শুন বিপ্র মহাধিকারী জীবাহ তবে তান দোষ গুণ কিছু না জন্ময় নজ্জে কান্ত ভক্তানম গুণ দোষোদ্ভবা গুণা সাধুনা সমচিত বুদ্ধে পরমুপেয়ুষাম পদ্মপত্রে যেন নাহি লাগে জল এই মত নিত্যানন্দ স্বরূপ নির্মল পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহানো শরীরে নিশ্চয় জানিহ বিপ্র সর্বদা বিহরে অধিকারী বই করে তাহানো আচার দুঃখ পায় সেই জন পাপ জন্মে তার রুদ্রবীণে অন্য যদি করে বিষ্পান স্বথ মরে সর্বুণ প্রমাণ ধর্ম ব্যতিক্রমদৃষ্টঈশ্বরণ সাহস তৃয়সা দোষা বন্ধেজয় নৈতরে যা মনশি হনীশর বিনাশা যথারুদ্রবধিজিষ এতে কে যে না জানিয়া নিন্দে তান কর্ম নিজ সেই দুঃখ পায় জন্ম জন্ম গর্হিত করে যদি মহা অধিকারী নিন্দার কি দায় তারে হাসিলে মরি ভাগবত হইতে সব জানি তাহ যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি মহান্তের আচরণে হাসিলে যে হয় चित्त दिया भगवते जे कहकाले रामकृष्ण गल पढ़ी विद्यापूर्ण करी चित्त करा आशीते कि दक्षिणा दिव बलिले गुरुप्रति तब पत्न संगे गुरु, गुरु करूपति मृत पुत्र मागिले रामकृष्ण स्थान तब रामकृष्ण गला जम विद्यमान আজ্ঞায় শিশুর সর্ব কর্ম ঘুচাইয়া জমালয় হইতে পুত্র দিলেন পরম অদ্ভুত আখ্যান দেবেন মৃত পুত্র দান দৈবে একদিন রামকৃষ্ণে সম্বোধিয়া কহেন দেব কি অাতর হইয়া শুনো শুনো রামকৃষ্ণ যোগেশ্বরেশ্বর তুমি দুই আদিনিত্য শুদ্ধ কলেবর সর্বজগতের পিতা তুমি দুইজন মুই জানো তুমি দুই পরম কারণ জগতের উৎপত্তি স্থিতি বা প্রলয় তোমার অংশের অংশ হইতে সব হয় তথাপিও পৃথিবীর খণ্ডাইতে ভার হইয়াছ মোর রূপে অবতার जमघर हईते गुरु जान गुरुरिणा दिले तुम दिन मोर छय पुत्र जे मरिल कंस हईते बड़ चित्त है ताहा सवार देखते कतकाल गुरुपुत्र आ मरिया शक्ति प्रकाशिया मतरे कर पुण्यकाम আনিদেহ দেহ মরে মৃত ছয় পুত্রদান শুনি জননির্বাক্য কৃষ্ণ শঙ্কর সন সেইখণে চলে গেলা বলির ভবন নিজ দেব দেখি বলি মহারাজ মগ্ন হইলেন প্রেমানন্দ সিন্ধু মাঝ গৃহপুত্র দেহবিত্ত সফল বান্ধব সেইখণে পাদপদে লোমহর্ষ অশ্রুপাদ পুলক আনন্দে স্তুতি করে পাদপদ্ম পদ্মধুরি বলি কান্দে জয় জয় অনন্ত প্রকট শঙ্কর জয় জয় কৃষ্ণচন্দ্র গোকুল ভূষণ জয় সক্ষ গোপাচার্য হলধর রাম জয় জয় কৃষ্ণ ভক্ত ধন মন প্রাণ যদ্যপিহ শুদ্ধ সত্য দেব ঋষিগণ তা সবারও দুর্লভ তোমার দর্শন তথাপি হ্যানসে প্রভু কারুণ্য তোমার তমগুণ অসুরেও হয় সাক্ষাৎকার অতএব শত্রু মিত্র নাহ তোমাতে বেদেও কহেন ইহা দেখিও সাক্ষাতে মারিতে যাইল লইয়া তাহারেও পাঠাইলা বৈকুণ্ঠ ভুবন अतएव तुमार हृदय बुझी पारे वेदशास्त्रे योगेशर सबे ना पारे योगेश्वर सब जार माय नही जाने मुहिपापी असुर कमने कृपा कर मरे स्वर्गलोकनाथ गृहन्द कूपे मरे नाक तोर दुई पदपद्म हृदय धरिया शांत हो वृक्ष मूले पढ़ी थी तुम्हार दास मरे कर दास चित्ते मोरना रामकृष्ण पदपद्म हृदय युति कर ब्रह्मलोक शिवलोक जी चरण दवित्र कर भागरथी रूपे হেন পুণ্য জল বলি গোষ্ঠীর সহিতে পান করে সিরে ধরে ভাগ্যদয় হইতে গন্ধপুষ্পূপে বস্র অলংকার নমস্কার আজ্ঞা কর প্রভু মোরে শিখাও আপনে যদি মরে ভৃত্ত হেন জ্ঞান থাকে মনে যে কর প্রভু আজ্ঞা পালন তোমার সেই জন হয় বিধি নিষেধের শুনিয়া বলির বাক্য বলি যে নিমিত্তে আইলাম তোমার ও আলয় আমার মায়ের ছয় পুত্র পাপী কংসে মারিলেক সেই পাপে সেহ মইল শেষে সেই পুত্র শোক কান্দেন দেবকি মাতা দুঃখিতা হইয়া তোমার নিকটে আছে সেই ছয়জন তাহা নিব জনীর সন্তোষ কারণ সেসব ব্রহ্মার পুত্র সিদ্ধ দেবগণ তা দুঃখ শুনো যে কারণ প্রজাপতি মরিচি যে ব্রহ্মার নন্দন পূর্বে তান পুত্র ছিল এই ছয়জন দৈবে ব্রহ্মা হইলা হইলামহিত লজ্জা ছাড়ি কন্যা প্রতি করিলেন চিত তাহা দেখি হাসিলেন এই ছয়জন সেই দোষে অধপাত হইল সেই ক্ষণ মহান্তের কর্মেতে কইল উপহাস অসুরজনিতে পাইলেন গর্ভবাস হিরণ্যকশিপু জগতের দ্রোহ করে দেবদেহ ছাড়ি জন্মিলেন তার ঘরে তথা ইন্দ্রের বজ্রাঘাতে ছয়জন নানা দুঃখ যাতনায় পাইল মরণ তবে যোগ মায়া ধরি আনি আরবার বার দেবকীর গর্ভে লইয়া কইলেন সঞ্চার ব্রহ্মারে যে হাসিলেন সেই পাপ হইতে সেই দেহে দুঃখ পাইলেন নানা মতে জন্ম হইতে অশেষ প্রকার যাতনায় ভাগিনা তথাপি মারিলেন কংস রায় সব গুপ্ত সবগুপ্ত রহস্য না জানে আপনার পুত্র বলি তা সবারে গনে সেই ছয় পুত্র জননী রে দেবদান সেই কার্য লাগি আইলাম তোমা স্থান দেবকীর স্তন পানে সেই ছয়জন সাফ হইতে মুক্ত হইবে না সেই ক্ষণ প্রভু বলে শুনো শুনো বলি মহাশয় বৈষ্ণবের কর্মেতে হাসিলে হ্যাঁ হয়। সিদ্ধ শব পাইলেন এতে অসিদ্ধ জনের দুঃখবের নিন্দা করে জন্ম জন্ম নির সেই দুঃখে মরে শুন বলি এই শিক্ষা করাই তোমারে কভু পাচে নিন্দা হাস্য কর বৈষ্ণবেরে মোর পূজা মোর নাম গ্রহণ যে করে মোর ভক্ত নিন্দে যদি তারও বিঘ্ন ধরে মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে নিঃ সংশয় বলিলাম মরে পায় সে সিদ্ধির ভবতী বা নীতি সংশয়চ্যুত বিনাম, নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর জারতাত্ম মোর ভক্ত না পুজে আমারে পুজে মাত্র সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্রিন্দি যে বিষ্ণু প্রসাদস্বন দাম্ভিকা জনা তুমি বলি মোর প্রিয় সেবক সর্বথা অতএব তোমারে কহিলু গোপ কথা सुनिया प्रभुर शिक्षा महाशयुक्त आज्ञा शिविर धरि सम्मुखे दिलेंनी पुरस्कार करी तबे रामकृष्ण प्रभुलयन जनन आनिया दिले तन মৃতপুত্র দেখিয়া দেবকি সেই সেইক্ষণে স্নেহে স্তন দিলেন হর মনে ঈশ্বরের অবশেষ স্তন করি পান সেই ক্ষণে সবার হইল দিব্য জ্ঞান দণ্ডবত হইশবে ঈশ্বর চরণে করিলেন সাক্ষাতে দেখ এ সর্বজন তবে প্রভু কৃপাদৃষ্টি সবারে চাহিয়া বলিতে লাগিলা প্রভু সদয় হইয়া চলো চলো দেবগণ যাহ নিজবাস বাস মহান্তের আর নাহি কর উপহাস ঈশ্বরের শক্তি ব্রহ্মা ঈশ্বর সমান মন্দ কর্ম করিলেও মন্দ নহে তান তানে হাসিয়া এত পাইলে যাত না হ্যান বুদ্ধি নাহি আর করিহ কামনা ব্রহ্মা স্থানে গিয়া লহ অপরাধ তবে সবে চিত্তে পুনঃ পাইবা প্রসাদ ঈশ্বরের আজ্ঞা শুনি সেই ছয়জন পরম আদরে আজ্ঞা করিয়া গ্রহণ পিতা মাতা রামকৃষ্ণ পদে নমস্করি চলিলেন সর্বদেব গণনি কহিলাম এই বিপ্র ভাগবত কথা নিত্যানন্দ প্রতিধা ছাড় হর্বথা নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী অল্প ভাগ্যে তাহা নে জানিতে পারি অলৌকিক চেষ্টা যে কিছু দেখতান তান তাহাতেও আদর করিলে পাই ত্রাণ পতীতের ত্রাণ লাগি তার অবতার যাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার তাহার আচার বিধি নিষেধের পার जानिते शक्ति ना बुझिया तार तार चरित्र अगाध। विष्णु चलो शीघ्र नवद्वीपे जाओ एई कथा कोई तुम सवार रूपे ना कर रक्षा तार नहीं जम घरे যে তাহারে বৃতি করে সে করে আমারে সত্য সত্য সত্য বিপ্র কহিলু তোমারে মোদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমারে ঘৃণিয়া যবনী পানিম বিষে ধীর কালয়ম। তথাপি ব্রহ্মণ বন্ধম নিত্যানন্দ পদাম্বুজম শুনিয়া প্রভুর বাক্য সুকৃতি ব্রাহ্মণ পরম আনন্দযুক্ত হইল তখন নিত্যানন্দ প্রতি বড় জন্মিল বিশ্বাস তবে আইলেন বিপ্র নবদ্বীপবাস সেই ভাগ্যবন্ত বিপ্র আসী নবদ্বীপে সর্বাদ্বে আইলা নিত্যানন্দেরও সমীপে अकितबे कहिले प्रसाद हेन नित स्वरूप्यवहार बेदगुजबा जहाार आचार परमार्थे नित्यानंद परम जोगेंद्र जा कही आदिदेवधरणीधरेंद्र सहस्र वदन नित्य शुद्ध कले बर চৈতন্যের কৃপাবিনা জানিতে দুষ্কর কেহ বলে নিত্যানন্দ যেন বল রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম কেহ বলে মহাতেজি অংশ অধিকারী কেহ বলে কোনরূপ বুঝিতে না পারি কীভা জীবী নিত্যানন্দ কীভা ভক্তজ্ঞানী যার যেন মত ইচ্ছা নবল একনি যে সে জ্ঞানে চৈতন্যের নিত্যানন্দ নহে তান পাদ পদ্ম মোর রহুক হৃদয়ে সে আমার প্রভু আমি জন্ম জন্মদাস সবার চরণে মোর এই অভিলাষ এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মার তার শিরেরও পরে আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর এ বাড় ভরস্বামী ধরিয়ে অন্তর হেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিবৈষ্ঠিত চতুর্দিগে ভক্তবৃন্দ জয় জয় জয় মহা প্রভু গৌরচন্দ্র দিলাও মিলাও তুমি প্রভু নিত্যানন্দ তথাপি হ এই কৃপা কর গৌর নিত্যানন্দ সঙ্গে যেন তোমার না পাশরী যথা যথা তুমি দুই করো অবতার, তথা তথা দাসেমোর হো অধিকার শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদযান বৃন্দাবন দাস তছু পদযুগে গান এই চৈতন্য ভাগবত অন্তঃখণ্ডে নিত্যানন্দ মহাত্মবর্ণ নাম ষষ্ঠায়